আবু মাসুদ রাজিলাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাইসাল্লাম নিজ হাত দিয়ে ইয়ামানের দিকে ইঙ্গিত করে দুবার বললেন ইমান ওখানে জেনে রেখো অন্তরের কঠোরতা ও কাঠিন্য উট পালনকারীদের মধ্যে অর্থাৎ কৃষকদের মাঝে যেদিকে শয়তানের দুটি সিং উদিত হবে তা হল কঠোর হৃদয় রাবিয়া গোত্র ও মুজারা গোত্র